पंचम खंड द्वितेद गुरुशिष्य संबद गुज्छ कथा ठाकुर श्रीरामकृष्ण ताँर से पूर्वपरिचित घरे छोट्टी बसिया मणिर सहित निभृत कथा कहते मणि मेजे बसिया आज शुक्रवार सतई सेप्टेम्बर आठरश तिरशी ख्रीट भद्र शुक्लाष्ठी तिथि रत आंदाज साढ़े सतटा बजी आ শ্রীরামকৃষ্ণ বললেন সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সবাইয়েরই পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়চ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দুই একটি দেখলাম উর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মণি বলিলেন আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরাজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে তাই অভাব বেড়েছে শ্রীরামকৃষ্ণ বলিলেন ওদের ঈশ্বর সম্বন্ধে কী মত মনি বলিলেন ওরা নিরাকারবাদী শ্রীরামকৃষ্ণ বলিলেন আমাদের এখানেও ওই মত আছে কিয়ৎকাল দুইজনেই চুপ করিয়া আছেন ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভিতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে মুদ্দারাস কুকুর আবার একজন দেড়ে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত রয়েছে সেই শানকির ভাত সব বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আশ্বাদ করলুম আরেক দিন দেখালে বিষ্ঠা মূত্র অন্য, ব্যঞ্জন সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আশ্বাদ করলে যেন জিভা লকলক করতে করতে সব জিনিস একবার আশ্বাদ করলে বিষ্ঠা মূত্র সব আশ্বাদ করলে দেখালে যে সব এক অভেদ শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলিলেন আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে পার্শ আপনার লোক যাই আরতির শাখ ঘণ্টা বেজে উঠত অমনি কুঠির ছাদের উপর ওঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম ওরে তোরা কে কোথায় আছিস আয় তোদের দেখবার জন্য আমার প্রাণ যায় আচ্ছা আমার এই সব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয় মণি বলিলেন আপনি তার বিলাসের স্থান এই বুঝেছি আপনি যন্ত্র তিনি যন্ত্রী জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা হাজরা বলে দর্শনের পর স্বরৈশ্বর্য হয় মণি বলিলেন যারা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না শ্রী রামকৃষ্ণ বলিলেন বোধহয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল তাই অত ঐশ্বর্য দেখতে চায় হাজরা এখন আবার বলেছে রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই আবার বলে আমি খাজানচিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো মনির উচ্চ হাস্য ঠাকুর সহাস্যে ও ঐসব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি মনি বলিলেন अपनी तो अनेक बार बोले दिए शुद्ध भक्त से ऐश्वर्य देखते चाय शुद्ध भक्त से ईश्वर के गोपाल भावे देखते चाय प्रथम ईश्वर चुम्बुक पाथर हन और भक्त छुँच हन शेषे भक्त ही चुम्बुक पाथर हन और ईश्वर छुँच हन अर्थात भक्तर का ईश्वर छोटे जान श्रीरामकृष्ण बिल যেমন ঠিক সূর্যদয়ের সময় সূর্য সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায় চক্ষু ঝোলসে যায় না বরং চোখের তৃপ্তি হয় ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায় তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন দুইজনে আবার চুপ করিয়া আছেন মণি বলিলেন এসব দর্শন ভাবি কেন সত্য হবে না যদি এ সব অসত্য হয় এ সংসার আরও অসত্য কেননা যন্ত্র মন একই ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলিলেন এইবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে আচ্ছা হাজরা কেমন বলো মণি বলিলেন ও একরকমের লোক ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা আমার সঙ্গে আর কারো মেলে মণি বলিলেন আগ্ঞে না শ্রীরামকৃষ্ণ বলিলেন কোনো হংশের সঙ্গে মণি বলিলেন আগ্ঞে না আপনার তুলনা নাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন অচিনে গাছ শুনেছো। মণি বলিলেন আগ্ঞে না শ্রীরামকৃষ্ণ বলিলেন সে রকম গাছ আছে তাকে কেউ দেখে চিনতে পারে না মনি বলিলেন আগে আপনাকেও চিনবার জো আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে মণি চুপ করিয়া ভাবিতেছেন ঠাকুর সূর্যদায়ের সূর্য আর অচিনে গাছ এই সব কথা যা বললেন এরি নাম কি অবতার এরি নাম কি নরলীলা ঠাকুর কি অবতার তাই পার্শ্বদ্যের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয়